রসমিমিলজিম আমাদের হিসাব নেবেন সোলাতামী মহম্মদ রসুল পুথী যিনি কাল কিয়ামত করবেন তাঁর উমের জন্য যিনি হাউজে কৌসারের পানি দান করবেন আল্লাহ আলি আল্লাহারিক আলিহী ভাইরা আপনাদের সামনে আলোচনা করব পরকালের এক দুটি স্তর সম্পর্কে পরকালে যেসব বিষয়ের প্রতি রাখতে হবে পরকাল সম্পর্কে তার একটি হচ্ছে যে আল্লাহরাবুল আলমিন সেই দিন কে মমিন ইমানদার সত্যিকার অর্থে আর কে মোনাফেক পরীক্ষা করবে আল্লাহ ফাকর্বুল আলমিনের এই পরীক্ষার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাবে যে সত্যিকার অর্থে অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য নামাজ পড়েছে অথবা তার অন্তরে ইমান ছিল না শুধু নামাজ পড়ে ইসলাম প্রকাশ করেছে মাত্র মহান আল্লাহ সেখানে পরীক্ষা করবেন কে মুসলিম কে কাফের কে মুসলিম মমিন কে মোনাফেক আল্লাহ ফাকরুল আলমী তা সুস্পষ্ট করে দেবেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরাত আলমিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে আল্লাহ ফাকরুল আলমিনের শাক এর কথা এখানে বলা হয়েছে ইউক শান তাই আল্লাহ ফাকর রবুল আলমিনের কদম মুব আছে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ ফখরবুল আলমিনের শাক পায়ের গোড়ালি বাহ্বান করা হবে আল্লাহ গোছা খুলে দিয়ে শেষদার জন্য ডাক দেবেন যে এসো শেষ দা করো তাহলে আল্লাহ ফকরবুল্লা আলমিনের কদমের কথাও নবী সাল্লামের সহি হাদিসে উল্লেখ হয়েছে জাহান নাম সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনী কারিমের সুরে কাফি আর অতিরিক্ত আছে আরো চাই আরো চাই খাই খাই মেটবে না জাহান্ন করিম সাল আয়াতিরে বলেছেন যে লু ইউল কা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে আরো কিছু আছে আরো কিছু আছে আরো কি তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে জড়িয়ে যাবে এবং সংকুচিত হয়ে যাবে আল্লাহর্বুল আলমিনের ভয়ে আল্লাহরুল আলমিনের কদম মোবারক রাখাই আল্লাপের ক্ষুদ্র আলমিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে এবং শেষ দার জন্য আহ্বান করা হবে ঠিক আছে নামাজ পড়ে যদি শেষ করো ফালাইয়াস্তা তেওন সুতরাং যারা বে নামাজি শেষ করতে পারবে না এবং যারা লোক দেখানো নামাজ পড়েছে অন্তরে ইমান ছিল না অন্তরে এই ফরজের অনুভূতি ছিল না যে আল্লাহ পাকের প্রথম ফরজ মুসলিম জীবনে পাঁচক নামাজ এই অনুভূতি ছিল না কোন প্রতিষ্ঠানে চাকরি করে নামাজ না পড়লে কাজ হবে না চাকরিতে রাখবে না সুতরাং নামাজ পড়ে মালিক ভালো মানুষ নামাজ না পড়লে অসন্তুষ্ট হয়ে যাবে আমার স্যালারি বেতন বাড়বে না অথবা শ্বশুর বাড়ি গিয়েছে দিনদার মানুষ শ্বশুর শাশুড়ি নামাজ না পড়লে তা মনক্ষণ্ণ হবে কারো চাপে নামাজ পড়লো কাউকে খুশি করার জন্য নামাজ পড়লো দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নামাজ পড়লো তাহলে আল্লাহ পাক রব্বুলান বলছেন ফালাই নাম ছিল না তার আল্লাহ অবন ঝুঁকে অপদস্ত হয়ে এই লাঞ্ছনা শেষ থাকবে না খাশে আতান আবসারহম তার হাক্লা এবং তাদেরকে এই লাঞ্ছনা ঢেকে নেবে আল্লাহাক বলছেন ওয়াকাইলা সজুদ हाइल मुक्तर सार्विक कल्याण ये आजान मध्यम डाक इसलमी दावत मध्यम डाक दे नाम দাওয়াত এবং প্রচারের কাজ হয়েছে অলমাই কেরামগণ বলেছেন তাদেরকে হাদিস পড়ে তাদেরকে শুনিয়েছেন সালাতের গুরুত্বের কথা নামাজের কথা, ফজিল অপরিহার্যতার কথা কিন্তু ইউ দাওনা দেওয়া হয়েছে এমন অবস্থায় ডাক দেওয়া হয়েছে অহমদেমন সুস্থ ছিল এমন নয় যে বেহুশ ছিল সুতরাং তাদের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এমন নয় যে পাগল হয়েছিল সালেমন সহি সালামত ছিল সুস্থ ছিল তারপরেও সলা তাই নিম সাল্লাই বলেছেন তিনটি ক্ষেত্রে শুধু কলম ব্যক্তি যতক্ষণ না পাগল ব্যক্তি যতক্ষণ তার হুশ না আসবে তার জ্ঞান ফিরে না আসবে নবী কারিম সাহেব বলছেন ওয়াহ সহির হাত্তাবর আর নাবালক ছেলে যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে सबालक व्यक्ति प्रत्येक के पाँच नाम आल्ल मस्तिष्क सम्पन्न मानूष नाम सलाम रण क्षेत्र सलत आदय सेल खफर कथा भय नाम कथा जान करीम आल्लाक उल्लेख करसूल सल्लम हादी विभिन्न तरीका रही है रणक्षेत्रे नाम आदय कर সুতরাং যতক্ষণ পর্যন্ত হুশ জ্ঞান আছে নামাজ পড়তে হবে অসুস্থ হয়ে পড়লে আমাদের সমাজে আর নামাজের কথা বলেন বিছানে কথাই বলেনা তাকে না তাই এমন করিয়া দেই না উজু করিয়ে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় নামাজ পড়ে না এক মাস দুই মাস তিন মাস নামাজ পড়েনি ছয় মাস নামাজ পড়েনি অসুস্থ বিছানে পড়ে থেকেছে তারপরে মারা গেছে এশা আলিমদের কাছে হতুয়া জিজ্ঞাসা করে যে বেশ কিছুদিন নামাজ পড়তে পারিনি তো কি করব বিদ্যাতিরা বলে যে কাফারা দিয়ে দাম নামাজের আবার কাফফারা আছে আর্থিক কাফারা नाम फाइन आरोप समस्त खनिज सम्पद समस्त नेतृत्व मनगड़ा मानसर कपल कल्पित विषय जार उद्देश्य हम्थिव किस आई इनकम सोर्स बेर का नाम पढ़ाते তার আত্মীয় স্বজনদের জন্য ফরজ যে তারা নামাজের জন্য স্মরণ করিয়ে দেবে নামাজ সাহায্য সহযোগিতা করবে তাই বা উজু করিয়ে দেবে টাইম যখন হবে সময় হবে তখন বলে দেবে যে নামাজের সময় এসে নামাজটা পড়িয়ে দিবে আল্লাহ ফাকরম তাহলে পরীক্ষার কথা বলেছেন এই ক্যামতের দিনে একটি বিষয় হয়েছে পরীক্ষার যে পরীক্ষা হবে আল্লাহ ফাকরবুল আলমীর পক্ষ থেকে এই পরীক্ষায় যেন আল্লাহাক পাশ করা আমাদেরকে তফিক দান করেন ক্যামতের দিনে আর একটি বিষয় হচ্ছে পুলসি রাত আমাদের ভাষায় পুল এবং তার সাথে সিরাত বলা হয় সিরাত মানে পুল আর পুল মানে সিরাত। সিরাত আরবি শব্দ আর পুল হচ্ছে ফার্সি শব্দ বা উর্দু হিন্দি শব্দ আর সিরাত অর্থাৎ এমন একটি ব্রিজ হবে এমন একটি পুল হবে সেটি জাহান্নামের ওপরে আল্লাহ ফকরাবুল আলমিন কায়েম করবেন আর জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করে যেতে হবে আর সেই পুল হবে আহাদ্য মিনা সাইফ তরবারির চাইতে বেশি ধারালো আদাক চিকনকিনা সার আর চুল চাইতেও কেশ চাইতে বেশি চিকন তো এই পুলের ওপর দিয়ে তরবারির চাইতেও বেশি ধারালো আর চুলের চাইতেও বেশি চিকন সরু এর উপর দিয়ে পার হয়ে যেতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিনের সৎ বান্দা अल्लाह भिरूरा पाचक नाम कायम कर हराम बेचे सत्कर्मशील जर गर पल्ला भारिया विभिन्न अवस्था दिए करीम सल अल्लमर विस्तारित विवरण तरह सही हदीसे उल्लेख करीमे सरतर कथा आल्ला पा उल्लेख कर मारियम आयात नम्बर एकहत्तर बाहत्तर महान अल्लाह एसाद পিঠের উপর দিয়ে অতিক্রম করতে হবে না প্রত্যেককে জাহান্নামের ঘাটে যেতেই হবে তফসির কার্গন বলেছেন অর্থাৎ এই পুলের উপর দিয়ে পার হইতে হবে যে সিরাত যে পুল হবে এই পুলের ওপর দিয়ে পার হয়ে যেতে হবে প্রত্যেককে অতিক্রম করতে গিয়ে কে পার হইতে পারবে কে সফল কাম হবে কে জান্নাতে পৌঁছিতে পারবে এই পুল পার পুলের পরে হচ্ছে জান্নাত যতক্ষণ পর্যন্ত এই পুল জাহান্নামের ওপরে রয়েছে পার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছিতে বলা হয়নি মুত বিরু যারা সংযত জীবন যাপন ফরজ অজেব ছেড়ে দিয়ে আল্লাপাকে নাফারমানি করেনি বরং সেই ক্ষেত্রে সংযত পাপ মুক্ত থেকেছে হারাম নাজ অন্যায় কাজ করে সে তাকুয়া তার নষ্ট করেনি বরং আল্লাহ বিরু হয়েছে তো তাকে আল্লাহ নাজাদ দেবেন জালেমদেরকে সেখানে আল্লাহ ফাকর আলামিন অপদস্ত করে লাঞ্চিত করে ছেড়ে দেবেন অর্থাৎ জাহান নামে নিক্ষিপ্ত করবেন আল্লাহ ফাকর অব্বুল আলমিন যেন আমাদেরকে এই পুলসেরাত পার হওয়ার তৌফিক দান করেন শহীদ সালামত এখানে একটু আপনাদেরকে বিরতি দিচ্ছি তারপর আবার আমাদের আসল বিষয়ের দিকে ফিরে আসবো এবং তা সম্পন্ন করব। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 जीवन सफलता कुरान तेला शैम पालन करज कर जहान नाम जिसत पुल अल्लाह फरबुल आलमी लगाबें से पुल सम्पर्क से पुल अतिक्रम कर प्रत्येक मानुष के जो जान्नर दिखिए जरा जो पर तरह जान्नती है और जरा जहार नामी है तरा से निक्षिप्त আল্লাহর আব্বুল আলমিন এই পুলের কথা উল্লেখ করেছেন এই আয়াত এই পুল সম্পর্কে এই সেরাতিত ভাইরা সাল্লামের হাদিসে এই পুল সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে নবী করিম সহিবুখারি মুসলিমের হাদিস সম্পর্কে বা আখেরাতের বিভিন্ন দৃশ্য সম্পর্কে তার মধ্যে একটা অংশ হচ্ছে সেই পুলের কথা বলছেন আমি প্রথম ব্যক্তি রসুল বলছেন আমি প্রথম ব্যক্তি এই পুলের ওপর দিয়ে এই সেরাতের উপর দিয়ে অতিক্রম করব। রসুল্লাহ সাল আলী সাল্লাম পুল সেরাত প্রথম অতিক্রম করবেন আম্বিয়া রসুলগণ অতিক্রম করবেন তার অম্মত করবেন তারপরে অন্যরা অতিক্রম করবে নবী করিমসালাম ওই হাদিস আরও বলেছেন যে এই পুল পার করতে গিয়ে রসোর বলছেন কিছু লোকেরা বিদ্যুতের গতিতে পুল পার করবে বিদ্যুতের গতিতে আজকে বিদ্যুতের কত দ্রুত গতি আপনারা সায়েন্সে ভালো করে অবগত আছেন এই বিদ্যুতের গতিতে পুল পার করে চলে যাবে আল্লাহর নেক বান্ধা এবং রসুলগণ পাক রব্বুল আলমিনের এই পুল কেউ কেউ পারিম সাল্লাম বলছেন যে আবার কেউ কেউ এই পুল অতিক্রম করবে দ্রুত এই জোরদার বাতাসের গতিতে আর কেউ কেউ এই পুল অ জান্নাতের দিকে পৌঁছে যাবে আর কেউ কেউ হবে যারা খুব ধীরে ধীরে খুব আসতে অসহায় অবস্থায় অতিক্রম করছে আর দুই দিকে বিভিন্ন আকরা থাকবে যেগুলিতে তারা আহত হবে কিছু লোকের আহত হয়ে তাদের শরীরে আঁচড় লেগে কোন রক্ষা পাবে পার করেই যাবে আর কিছু কিছু লোকের আছে যারা মখদুসুন ফিন্নার ধাক্কা খেয়ে যাহার নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ ফরাবুল আলমিন যেন আমাদের হেফাজত করেন এইভাবে পুলের কথা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন এই পুল যখন পার করে চলে যাবে তখন আর স্তর রয়েছে পরকালের তা হচ্ছে কান্তারা হাদিসের ভাষায় মনে রাখবেন এই পুলকে সেরাত কে নবী সাল্লা জাহান্নাম বলে আখ্যায়িত করেছেন সহি হাদিসে জাহান্নামের ব্রিজ আজকাল এই যে শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা হয় জাহান্নামের ব্রিজ বা জাহান্নামের পুল বলে আখ্যায়িত করেছেন এই যখন সেরাত পার করে যাবে তারপরে একটি কান্তারা আসবে ছোট ধরনের ব্রিজ আসবে এই কান্তারা সম্পর্কে সহিংস আর একটি মত হচ্ছে যে না সেরাত ওই পুল পার বড় পুল পার হয়ে যাওয়ার পরে জান্নাতের কাছাকাছি গিয়ে সেখানে একটি ছোট্ট আলাদা পুল হবে যাকে কান্তারা বলা হয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের সহিবুখারী হাদিসে রয়েছে তারপরে মানবজাতি বা মুসলিম মমিনদের মধ্যে যারা অন্যন্য অন্য আমলে রেহাই পেয়ে গেছে কিন্তু বেশ কিছু জুলাচার আছে একে অপরের হক নষ্ট করেছে একে অপর জুলচার করেছে কিন্তু তারা জান্নাতে যাবে এই রকম অল্প স্বল্প জুল মত্যাচার আছে এমন না যে এত বেশি জুল মত্যাচার করেছে এত বেশি বেমানে আত্মসাত করেছে এত বেশি অন্যায় করেছে মানুষের ওপর যে যাহার নাম অবধারিত হয়েছে এমন নয় জান্নার যাবে কিন্তু ভুল ত্রুটি আছে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন কারো হকের ক্ষেত্রে আছে ইকা বাহম বা একের অপরের কাছ থেকে কেশাস না হবে প্রতিশোধ নেওয়া হবে এখানে কেশাস বদলা নেওয়া হবে बदला नवार हिशोध नारेरु बेदखल जानना तक जानना जामति दे मानुषर हकर क्षेत्र मानुषर हकर विषय गुरुतपूर्ण विषय जिस सम्पर्के अने कंतु अचेतन रहे आल्ला पक रबुल आलमीर हक जेमन आदय करते मानवजात हक आदाय करते जदिनी सत्यार अर्थे मुस्लिम होते चानलेंस ठीक थमन आल्लापा हक अपनी इबादत बंदीगर माध्यम आदाय कर তার প্রতি বিশ্বাস করে তিনি যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে এবং তিনি যা এবাদতবন্দী করেছেন সেই এবাদত সম্পাদনের মাধ্যমে ঠিক তেমনি মানুষের যতগুলি হক রয়েছে বাবা মা থেকে শুরু করে প্রত্যেক মানুষের আপনার ওপর প্রাপ্য হক রয়েছে এমন কোনো মানুষ নেই যার হক আপনার ওপর নেই কি অমুসলিমের আপনার উপর হক রয়েছে কি পশু প্রাণীর হক রয়েছে সুতরাং একটি পশু প্রাণীকে যদি অন্যায়ভাবে আপনি হত্যা করে রেখে দেন কোনো কাজে না লাগে আপনার সেটি খাওয়ার বস্তু নয় আপনার কোনো ক্ষতিও করেনি তাহলে তারও জবাব জবাবদেহী করতে হবে সুতরাং আল্লাহ আলমিনের সৃষ্টির ক্ষেত্রে যেন আমরা একটু সচেতন থাকি ভাইর আমার মানুষের হক যদি আমরা নষ্ট করি তাহলে কাল কেমতে কঠিন অবস্থার সম্মুখীন হইতে হবে নবী করিম সাল্লা সহিব হরির হাদিস এরশাদ করেছেন যে একবার সাহবা এখানে বসেছিলেন বলছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আত্মা দুরোনা মানিল মুফলিস তোমরা কি জানো সর্বাকে সবকিছু হারিয়ে ফেলেছে তোমরা জানো যে নিঃস কে সর্বহারা কেবাই কে আমরা ভাবলেন যে হয়তো পার্থিব দিক থেকে দুনিয়ার দিক থেকে সর্বহারা মানে যার কাছে কিছু নেই ও ওকে উদ্দেশ্য করা হয়েছে সুতরাং সেইভাবে তারা উত্তর দিলেন আল মুফুল্লিনা মাল্লা দিরহামাওয়ালামতা আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না টাকা আছে বলা হয়। টাকা আছে। আছে সামান বাড়িতে কিছু নেই না টাকা পয়সা আছে না কোনো মাল সামান আছে না বা বাসস্থানের জায়গা আছে সর্বহারা সেই নিঃস্ব ওকে বলা হয় ভুল এ করিম সাল্লা সাল্লাম বললেন যে আমি অন্য উদ্দেশ্য করেছি ইন্নাল মুফুল্লসমিন বলছেন যে ইন্নাল মুফল উম্মতি আমার উম্মতের সর্বহারা মুফলিস নিঃস ব্যক্তি ওই ব্যক্তি নয় যার বাড়ি নেই যার ঘর নেই যার টাকা নেই পয়সা নেই ওই ব্যক্তি নয় যার চাকরি নেই বেকার সমস্যা আপনি এবাদত বন্দী দিক ঠিক রাখবেন কিছু লোকেরা এই রকম নামাজ খুব সুন্দর কিন্তু মানুষের সাথে বাবা মারের সাথে সম্পর্ক খারাপ ভাইদের সাথে সম্পর্ক খারাপ আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই খালাফুফুর কোনো খোঁজ খবর নেই কাল কেমতের জবাব দিতে হবে এবং জাহান নামে যেতে হবে শুনে রাখেন ভালো করে মানুষের হক নষ্ট করলে কেমতের অবস্থা সম্পর্কে রবিশাল বলছেন যে কেয়ামতের দিনে অনেক নামাজ আসবে মুসল্লি দাঁড়িয়েলা সে আমিন আসবে কিন্তু তার সাথে সাথে কাউকে গালি দিয়েছে ফোরম্যান সুপারভাইজার ছিল ডাইরেক্টর ছিল যাকে তাকে অকথ্য ভাষায় গালি দিত আর কি করেছে ওয়াসাফাকা ওয়াসাফা কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে খুন করেছে ওয়া কালামা আর কারো ধন সম্পদ ভক্ষণ করেছে বেমানি আত্মসাত করুক ধার নিয়ে পালিয়ে গেল। ঠিকানা পরিবর্তন করে দিল খোঁজ খবর নেই যোগাযোগ নেই এমন করলো সুদ ঘুষের মাধ্যমে মারধর করেছে কারোর মিথ্যা অপবাদ দিয়েছে আজকাল মিথ্যা অপবাদ দেওয়া শুধু গিবো নয় গীবত করাই তো মানুষের হক নষ্ট করা ওর মধ্যে দোষ রয়েছে অথচ আপনি সংশোধনের উদ্দেশ্য সামনে না বলে তার ব্যক্তি জীবনের দোষ এমন দোষ নয় যে সেই দোষের কারণে অন্যদের ক্ষতি হচ্ছে এমন কোন দোষ যদি হয় যে অন্যদের ক্ষতি হচ্ছে তাহলে আপনি বাইরে অন্য লোকদেরকে প্রয়োজনে বলতে পারবেন কিন্তু তার ব্যক্তিগত জীবনের দোষ তার সংশোধনের দোষে তাকে সামনে বলতে হবে না আপনি গিবোধ করলেন গিবতী যদি কাবিরা গোনা হয় তাহলে যদি তার মধ্যে সেই দোষ না থাকে আপনি মিথ্যা দেন এইরকম কাজ অন্যায় যদি করে যায় মানুষের ওপর তাহলে ফাই তাহা হাসানাতি হাসানাতহি ওহা জমিন হাসানাতহি ওই লোকেরা দাবিদার লোকেরা আসবে আল্লাহ আমাকে মেরেছিল নেকি দিয়ে দেওয়া হবে আল্লাহ আমাকে ফোন করেছিল নেকি নেই হবে আল্লাহ আমাকে গাল দিয়েছিল নেওয়া দেওয়া হবে আল্লাহ আমার টাকা পয়সা বেমানি করেছিল দেয়নি আল্লাহ মেয়ে বলে যে বাবা আমাকে জমি আমাকে এইভাবে করে ছেলেকে শুধু দিলেন আর এক ছেলেকে দিলেন না কাউকে বেশি দিলেন কাউকে কম দিলেন ইনসাফ করলেনা ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ পাক রবুল আলমী নেকি দিয়ে পরিশোধ করবেন আপনার নেকিগুলি দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানা তো কাবুল আইন আলি হে যদি আপনার যে আপনার উপরে গুনাগুলি অপরাধী হে জালেম অত্যাচারকারী হে মানুষের হক নষ্ট করে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে সোম্মে তারপরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে আল্লাহাক রবুল্লা আলম এ যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহাক রব্বুল আলম জন্য আমাদেরকে আমাদের মানুষের হক যেন আমরা নষ্ট না করি আল্লাহ যেন না করি আল্লাহ আলমাদেরকে তার সত্যিকার অর্থে বান্দা হওয়ার তৌফিক দান করেন রসুল উল্লাহামের সত্যিকার অর্থে উম্মার তৌফিক দান করেন রব্বিল আলমিন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 সুইফ বিআইসিউড এআরাই জিবি টাকা পাঠে আমাদের ইমেল করুন